আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালাহতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মদিনার উচ্চ এলাকায় অবস্থিত বানু আমর ইবনু আউফ নামক গোত্রে উপনীত হন তাদের সঙ্গে নবী সাল্লাহ আল্লা সাল্লাম চৌদ্দ দিন অপর বর্ণনায় ২৪ দিন অবস্থান করেন অতপর তিনি বানু নাজ্জারকে ডেকে পাঠালেন তারা কাঁধে তলোয়ার ঝুলিয়ে উপস্থিত হল আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাচ্ছি যে নবী সাল্লাই সাল্লাম ছিলেন তার বাহনের উপর আবু বকর রাজিয়াল্লাহ তাল্লান্ন সে বাহনাই তার পেছনে আর বানু নজ্জারের দল তার আশেপাশে অবশেষে তিনি আবু আইব আনসারি রাজেলাউ তাল্লাহুর ঘরে সাহানে অবতরণ হলেন নাবি সাল্লা আলসাল্লাম যেখানেই সালাতের ওয়াক্ত হয় সেখানেই সালাত আদায় করতে পছন্দ করতেন এবং তিনি ছাগল ও ভেড়ার খোয়ারেও সালাত আদায় করতেন এখন তিনি মসজিদ তৈরি করার নির্দেশ দেন তিনি বানু নজ্জারকে ডেকে বলেন হে বানু নজ্জার তোমরা আমার কাজ হতে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো তারা বলল না আল্লাহর কসম আমরা এর দাম নেব না এর দাম আমরা একমাত্র আল্লাহর নিকটে আশা করি আনাজ রাজিয়াল্লাহ তাল্লু বলেন আমি তোমাদেরকে বলছি এখানে মুশ্রিকদের কবর ও ভগ্নাবশের ছিল আর ছিল খেজুর গাছ নাবী সাল্লা সাল্লাম এর নির্দেশে মুশ্রিকদের কপ কবর খুঁড়ে ফেলা হলো অতপর ভগ্নাবশেষ সমতল করে দেয়া হলো খেজুর গাছগুলো কেটে ফেলা হলো অতপর মসজিদের কিবলায় সারিবদ্ধ করে রাখা হলো এবং তার দুই পাশে পাথর বসানো হলো সাহাবিগণ পাথর তুলতে তুলতে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করছিলেন আর নবী সাল্লা সাল্লামও তাদের সাথে ছিলেন তিনি তখন বলছিলেন হে আল্লাহ আখেরাতের কল্যাণ ব্যতীত প্রকৃত আর কোনো কল্যাণ নাই তুমি আনসার ও মুহাজিরগণকে ক্ষমা করো